ইসলাম গ্রহণের পূর্বে একবার আমি ব্যবসার উদ্দেশ্যে সফরে ছিলাম আমার সাথে সফরে সময় একটা মূর্তি থাকত উপাসনার জন্য কিন্তু সেইবার সেটা ভুলে যায় মধ্যে হঠাৎ আমার উপাসনা করার ইচ্ছা হলো তখন আমি আমার সাথে তাই আমি খেজুর দিয়ে বানানো এই মূর্তিটাই খেয়ে ফেললাম আমি আমার বানানো প্রভুকেই খেয়ে ফেললাম মূর্তি পূজার এই অসারতার কথা ভেবে আমি হাসছিলাম কিন্তু এরপর ভাবলাম যদি আমি ইসলাম গ্রহণ করতে না পারতাম এবং সেই জাহিলি অবস্থায় মৃত্যুবরণ করতাম তাহলে আমার কি পরিণতি হতো এ ভেবে আমি কাঁদতে লাগলাম